সাঈদ ইবনু হারিস রদিয়্লাহ হতে বর্ণিত তিনি বলেন একবার আবু সাঈদ রদি আল্লাহ তাল্লাহনু সালাতে আমাদের ইমামত করেন তিনি প্রথম সাজদা হতে মাথা ওঠানোর সময় দ্বিতীয় সাজদাহ করার সময় দ্বিতীয় সাজদা হতে মাথা ওঠানোর সময় এবং দূর রাকাত শেষে তাসাহুদের বৈঠকের পর দাঁড়ানোর সময় সশব্দে তাকবীর বলেন তিনি বলেন আমি এভাবেই নাবি সাল্লাহ আল্লাহ সাল্লামকে সালাত আদায় করতে দেখেছি